Oh <laughs> আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ শুধুমাত্র বিশেষ একটি পার্শিয়াল অধিকার নয় একটা অধিকারের অংশ বিশেষ নয় আমরা মৌল বড় বড় কিছু অধিকার নিয়ে আলোচনা করছিলাম সর্বোচ্চ অধিকার আল্লাহর তারপরে রসুলের তারপর পিতা মাতার এনে আলোচনা করতে করতে আমি স্ত্রীর পরস্পর অধিকার এবং কর্তব্য কথা বলছিলাম এখানে আমাদের কথার মধ্যে চলে এসেছে যে স্বামীর ভরণ পোষণ দেওয়ার দায় দায়িত্ব রয়েছে স্ত্রীকে তারপরে খাদ্য দিতে হবে তার কাপড় চোপড়ে দিতে হবে তাকে ভরচনা অকথ্য বসায় কালীগালাস করা যাবে না আর যদি কখনো রাগ করে আর থাকতেই হয় একটু দূরে তাহলে ঘরের মধ্যেই থাকতে হবে এত হাজির ইল্লাফিল বেদ বীর ও জন্য আল্লাহবাদ ধরবেন না আরো কর্তব্য রয়েছে বহুত কিছু সেখানে ইসলামের বিস্তারিত বিবরণ আপনার পরে নেবেন পরিচালক আমি মুসলিউদ্দিন এবং মেহমান হিসাবে রয়েছেন শেখ আব্দ স্ত্রী অর্থাৎ স্বামী একজন স্ত্রীর নিকটে কি অধিকার রাখেন যে অধিকার স্ত্রীকে দিতে হবে আবহাওয়াহ বলেন যে রসুল সাল আলী আসসালাম বলেছেন একজন নারী যদি চারটা কাজ করতে পারে তাহলে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা মতো প্রবেশ করতে পাবে আল্লাহ আল্লাহতালা তাকে এই কর্মের বিনিময়ে এই সুযোগ দিয়ে দিবেন তার এক নম্বরে তিনি বলেছে। যে পাঁচ অক্ত সলা তদায় করলো দুই নম্বরে বলেছেন যে রামাজান মাসের শ্যাম পালন করলো তিন নম্বরে বলেছেন যে আতাত বালাহা স্বামীর যথাযথ আনুগত্য করলো উল্লেখ করেছেন তার একটি হলো আহ স্বামীর আনুগত্য করা অবশ্যই একজন নারী পরকালে সফলতা অর্জন করতে পারে স্বামীর আনুগত্যের মাধ্যমেই আর এই কারণেই এই স্বামী মধ্যে একটা ত্রুটি ঘটানোর জন্য খুব চেষ্টা করে হাদিস বোখারি মুসলিমের এভাবে এসেছে যে প্রত্যেকদিন সকালে ইবলিস সাগরের উপরে চেয়ার রেখে চেয়ারের উপরে বসে সারা পৃথিবীর শয়তানদের ডাকে ডেকে বলে যে তোমরা মানুষকে পাপি করো আমাকে রিপোর্ট দিতে হবে তো বিকেলে এসে সব শয়তান রিপোর্ট দেয় যে আমি এই করেছি আমি এই করেছি আমি এই করেছি ইলিশ বলে যে না এগলো কোনো কাজ হয়নি যখন কোন ধরে নিয়ে বলে তুমি একটা কাজ আয়াত। এই আয়তে স্বামী যদি তার কর্তৃত্ব চায় স্বামীর কিছু করার নাই মানবতা তো আর কোথাও রোধ করা হয় নাই এখানে স্ত্রীর স্বামীর আর কি কি কর্তব্য আছে দৃষ্টিগত একটা শ্রেষ্ঠত্ব পুরুষের নারীর উপরে সেটা স্বামী হিসাবে স্ত্রীর উপরে নয় একটা পুরুষ এখানে রিজাল বলতে যেরকম প্রকৃতি আমরা দেখতে পাই বিশ্ব প্রকৃতিতে বিশ্ব প্রকৃতিতে আমরা দেখতে পাই যে একটা জীব যানো ক্ষেত্রে যারা নর তাদের গায়ে শক্তি বেশি রেজাল ও কাউ আমন নিসা। বলা হয়েছে এখানে এটা বলা হয় নাই যে নারী জাতি সামগ্রিকভাবে দেখে তাহলে পুরুষ পৃথিবীতে যত কাজ করতেছে শক্তিশালী কাজ এবং শক্তির যে বহিঃপ্রকাশ ঘটাচ্ছে নারীরা সর্বক্ষেত্রে সেটা পারে না দেখা যাতে পারে তারপরে যখন তারা স্বামী স্ত্রী হিসেবে আবদ্ধ হয় তখন ওই শ্রেষ্ঠত্ব থেকে একটা শ্রেষ্ঠত্ব এবং বিশেষ করে নারীর ব্যয় খরচের ভার এটা যেহেতু পুরুষ বহন করে এজন্য পুরুষ স্বামীকে একটা শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে যেটা ওই ভাবকত্বের শ্রেষ্ঠত্ব এবং নারী যখন স্ত্রী হিসাবে স্বামীর কাছে আসবে তখন তার স্বামী তার কাছে যেটা পাওনা সেটা যৌন সম্ভোগের ক্ষেত্রে নারীকে অবশ্যই তার স্বামীর সহযোগিতা করতে হবে এ পর্যায়ে রসুলের কারিমসালিসাল্লাম সাত করেন যদি কোনো স্বামী তার স্ত্রীকে বিছানা আসার জন্য আহ্বান করে আর সে যদি না আসতে চায় এবং তার কোনো স্যারেই কোনো বৈধতা তার নেই এমন পর্যায়ে যদি সে না আসতে চায় তাহলে ফরমায় রসুল্লিম সাল্লা সাল্লাম যে যতক্ষণ পর্যন্ত নারী পুরুষের সহযোগিতা থেকে বিরত থাকবে ফিরেস তারা তার উপরে লায়নত করে থাকে লায়নত হাল মালায় কেতু হাতটা তসবে যে সকাল পর্যন্ত অর্থাৎ মেয়ে এক্ষেত্রে রসুল্লারিমসাল্লা সাল্লাম যে পুরুষের জৈবিক চাহিদাটাকে পূর্ণ করবার জন্য স্ত্রী কে অবশ্যই তার স্বামীর এখানে দুইটা সমস্যা আছে একটা সমস্যা হলো যে স্বামী স্ত্রীর মধুর সম্পর্কের অবনতি হবে আর একটা সমস্যা হলো যে স্ত্রী যদি স্বামীর চাহিদা সময় পূরণ না করে তাহলে দেখা যায় যে স্বামী নামবে দারুণ দেওয়া হয়েছে এক্ষেত্রে বলছেন যে আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদে করার কারো নিকটে মাথা নত করার আদেশ করতাম তাহলে আমি একজন স্ত্রীকে বলতাম যে তুমি তোমার স্বামীকে স্বামীর নাসির উদ্দিন আলবানি রাহমাহুল্লা সিলসিলার সাহি হাতে হাদিসটি পেশ করেছেন উনি এভাবে বলছেন একজন নারী কোনো প্রয়োজনে রাসুলের নিকটে আসলেন তো যখন রাসুলের নিকটে এসে তার কথাবার্তা সব শেষ হয়ে গেল তখন নারী চলে যাচ্ছে তো রসুল সাল্লি সাল্লাম তাকে ডেকে বলছেন শোনো শোনো তোমার স্বামী আছে কি তো মহিলা উত্তরে বললো জি হ্যাঁ আমার স্বামী আছে নবী বললেন যে তুমি তোমার স্বামীর কাছে কেমন তখন নারী উত্তরে বললো যে আমি তাকে মূল্যায়ন করার চেষ্টা করি এরকম একটা বাক্য ব্যবহার করতেই আল্লাহ রসুল বলছেন যে তুমি কি বলো হোয়া জান্নাত না রোকে তোমার স্বামী তোমার জাহান নামের মাধ্যম তোমার স্বামী তোমার জান্নাতের মাধ্যম অবশ্যই তোমার জেনে শুনে বুঝে যদি স্বামীকে মূল্যায়নের কোথাও ত্রুটি থেকে যায় তাহলে এটা তোমার পরকাল হারিয়ে যাওয়ার মাধ্যম হবে সম্মানিত খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বামী স্ত্রীর অধিকার এবং কর্তব্য যেটার উপরে বিশ্ব সংসার টিকে আছে এবং যেটা জেন্ডার ইস্যু বা ফ্যামিলি ইস্যু এখন সারা বিশ্ব কাঁপাচ্ছে এক কথায় কোন পথ তারা খুঁজে পাচ্ছে না সেমিনার করে সিম্পোজাম করে সিম্পোজিয়াম করে প্রবন্ধ লেখে আন্তর্জাতিক সম্মিলন করে পদ খুঁজে পাচ্ছে না সেই মুহূর্তে আমরা কিন্তু কোরআন হাদিস ইসলামের আলোকে আমরা কিন্তু পদ দেখানোর চেষ্টা করছি এখান থেকে বহু চিন্তা ভাবনা করে সারা বিশ্বের পৃথিবীর দর্শক শ্রোতা ছোট্ট একটু বিরতির পরে ইনশাআল্লাহ আমরা আবার এই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে আসব সে পর্যন্ত অপেক্ষা করবেন গুরুত্বপূর্ণ এই আলোচনায় আমরা আপনাদের জন্য একটা টোটাল সলিউশন পূর্ণাঙ্গ একটা সমাধানের পদ্ধতি নিয়ে উপস্থিত হয়েছে আশা করি ইসলামের এই সমাধানের পরে তার এমন পর্যায়ে যদি সে না আসতে চায় তাহলে ফরমায় রসুল কারি ইমসালিসাল্লাম যে যতক্ষণ পর্যন্ত নারী পুরুষের সহযোগিতা থেকে বিরত থাকবে যে পুরুষের জৈবিক চাহিদাটাকে পূর্ণ করবার জন্য এই স্ত্রীকে অবশ্যই তার হাজব্যান্ড তার স্বামীর সর্বাত্মক সহযোগিতা করতে হবে আমি শেখ স্ত্রী যদি স্বামীর চাহিদা সময় মত পূরণ না করে তাহলে দেখা যায় যে সে স্বামী চরিত্রহীন হয়ে যেতে পারে যদি চরিত্রহীন হয় তাহলে সংসারে নামবে দারুণ অসুবিধা অবনতি যার ফলে এটাকে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে তাহলে আমি একজন স্ত্রীকে বলতাম যে তুমি তোমার স্বামীকে সিজদা করো তোমার স্বামীর নিকটে মাথা নত করো তার মানে স্বামীকে মূল্যায়নের বিষয়টি আল্লাহ রসুল এভাবে দেখেছেন একটা মধুর সম্পর্ক বজায় রাখার জন্যই की नी तो रसुल्लामे डेोशन तुम्हारी तो, तो, तो महिला उत्तरे जी हाँ स्वामीनबी যে তুমি তোমার স্বামীর কাছে কেমন তখন নারী উত্তরে বলল যে আমি তাকে মূল্যায়ন করার চেষ্টা করি একটা বাক্য ব্যবহার করতেই যে তুমি কি ও আল্লাহ হোয়া জান্নাত তোমার স্বামী তোমার জাহান্নামের মাধ্যম তোমার স্বামী তোমার জান্নাতের মাধ্যম অবশ্যই তোমার জেনে শুনে বুঝে যদি স্বামীকে মল্যায়নের কোথাও ত্রুটি থেকে যায় তাহলে এটা তোমার পরকাল হারিয়ে যাওয়ার মাধ্যম হবে আসলে আল্লাহ যে বলেছেন যে আমি স্বামী স্ত্রীর মধ্যে আন্তরিকতা দিয়েছি এবং আল্লাহ বলছেন যে একজন স্বামী তার স্ত্রীর কাছে আর এ কারণে আমি তার স্ত্রীকে সৃষ্টি করেছি বোখারে মুসলিমের হাদিস আল্লাহর নবী বলছেন যে আহ নারীকে সৃষ্টি করা হয়েছে পুরুষের উপরের বাঁকা হাট থেকে উপর অংশের বাম দিকের বাঁকা হাট থেকে এটা তো বোখারি মুসলিমের হাদিস তাহলে কিন্তু আমরা দর্শক দেখতে পাচ্ছিঙ্গ মানুষের দাঁড়ায় না কে অর্ধাঙ্গ অর্ধাঙ্গ এখানে ওইটা মিলে পূর্ণাঙ্গ জি জি আমরা যে বিষয়টা বলছিলাম একজন স্ত্রী তার স্বামীকে মূল্যায়ন করবে এই বিষয়টি কেননা যতক্ষণ পর্যন্ত একজন স্ত্রী তার স্বামীকে মোল্যায়ন না করছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা স্বামী স্ত্রীকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা মূলত বাস্তবায়ন হচ্ছে না রাসুল সাল্লাম বলছেন মানুষের জীবনে শান্তি সুখ ভোগ বিলাস নেমে আসে চারটি সুবিধাই মানুষের জীবনে যখন চারটে জিনিস থাকে তখন মানুষের জীবনে সুখ শান্তি ফিরে আসে আল্লাহ রসুল বলছেন আর ভালো স্ত্রী আদর্শ স্ত্রী একজন স্বামীকে মূল্যায়ন করতে পারে আমরা কিন্তু জানতে পারলাম যে ভালো স্ত্রীর কথা বলা হয়েছে ভালো স্বামীর কথা কিন্তু বলা হয়েছে যে বহু লোকেরা এসে তাদের স্ত্রীদের ব্যাপারে অভিযোগ করছে যাদের বিরুদ্ধে স্ত্রীরা এত অভিযোগ করে তারা কিন্তু ভালো মানুষ নয় আর স্ত্রীদের কাছে যারা প্রিয় তারা মূলত ভালো মানুষ আমি আমার স্ত্রীদের কাছে খুব বলেছেন যে ভালো স্বামী নয় সেই স্বামী যে তার স্ত্রীর কাছে ভালো নয় স্বামী সেই স্বামী যে তার স্ত্রীর কাছে দাম্পত্য জীবনে থেকে খুন্া একটু কথাবার্তা হয়ই আল্লা নবীর সাথে হয়েছে তাদের স্ত্রীদের তারা ভালো খাইতে চান ভালো পোশাক পরিচ্ছন্দ করতে চান বলেছেন যেখানে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে তোমাদের স্ত্রীদের কাছে আবার যে নাকি পূর্ণবর্তী নারী তার কাছে একজন যারা যার ভিতরে ধর্মীয় মূল্যবোধ দিক থেকে পিছিয়ে আছে সে তার কাছে ভালো হতে পারে না যে ভালো নারী ভালো নারী নেশায় সহলে হাত তাদের কাছে যারা ভালো তারা অবশ্যই সবার কাছে ভালো এবং তাদের কাছে ভালো না হতে পারলে বুঝতে হবে যে ধর্মীয় দিক থেকে স্বামী পিছিয়ে আছে যার কারণে সে তাদের কাছে ভালো হতে পারে নাই তারপরে দাম্পত্য জীবনের কিছু ভুল বুঝাবুঝি কিছু কলহ কিছু সংকট আহ এগুলো তো থাকবেই জীবনের অংশ এগুলো থাকবেই এবং নসুল করিম সাল্লাইসাল্লাম এই জন্যই নারীদেরকে যতটা না বলেছেন যে তোমরা পুরুষের প্রতি ভালো ব্যবহার করো ভালো হো পুরুষদেরকে বলেছেন যে আদিসাল নারীদের এই সমস্ত কিছু অবাঞ্চিত ব্যবহার অপ্রত্যাশিত ব্যবহার সেটাকে অবশ্যই সহকারে মেনে নিতে হবে নারীর থেকে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত কিছু দুর্ব্যবহার কারণ তারা বুদ্ধির দিক থেকে তারা কম সংসার সব তো টানতে হয় সন্তানরা তার কাছে মেহমান আসলে তারই বন্টন করতে হয় নানান কিছু অভাব অভিযোগ নানান প্রয়োজনে নারীদের অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত দুর্ব্যবহার ছোটখাটো সেটাকে প্রদর্শন করবার উপদেশ দিয়েছেন এবং দ্রুত তালাকের দিকে না যাওয়ার সোজা করতে যায় না বেশি সোজা করতে গেলে পরে তাদেরকে হারাবার অবস্থানে চলে যেতে হতে পারে নারীদের নারী পুরুষের ভিতরের যে অসন্তোষটা অনেক হয়ে যায় অসন্তোষটাকে দ্রুত কারণ অসন্তোষ যখন দানা যায় এবং শক্তিশালী হয়ে যায় এখন পরস্পরের সুসম্পর্কের চরম অবনতি ঘটেছে এখন বিচ্ছেদ চূড়ান্ত বিচ্ছেদের আগে পারিবারিক ভাবে বিষয়টাকে সমঝোতার মাধ্যমে এই সম্পর্কে রেস্টোর করা যায় কিনা আবার পুনরপ্রতিষ্ঠা করা যায় কিনা এই জন্য যথাযথ ব্যবস্থা এবং ত্বরিত ব্যবস্থা গ্রহণ করার জন্য আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন যে বৈবাহিক সম্পর্কটাকে সম্পর্কটাকে দৃঢ় করা এবং এটাকে লালন করা সংরক্ষণ করা এবং যাতে এটার চূড়ান্ত অবনতি না ঘটে তা থেকে এটাকে হেফাজত করার ব্যাপারে কোরআন এবং হাদিসে রসুল করিম সাল আলী আমাদেরকে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করবার জন্য নির্দেশ দিয়েছে আল্লাহ নবী একজন মানুষ হিসাবে তারপর একটু সংযোগের স্ত্রী যেহেতু তাদের ভিতরে আছে কে না একটু ভালো খেতে ভালো পড়তে তাই তো তারা রসুল আসলামের কাছে এক একসময় দাবি জানালেন রসুলাম তো আসলে এত দাবি পূরণ করার সম্ভবও নয় পাক তখন রসুলামকে একটু বুদ্ধি শিখিয়ে দিলেন যে তুমি এইভাবে বলে দাও তাদেরকে ইনকুন্তনা তুরিদনাল হায়াত আর দুনিয়া ওয়া জিন্তাহ তোমরা যদি দুনিয়ার সুখ শান্তি এবং ভোগবিলাসটাকেই প্রাধান্য দাও তাহলে আসো তোমাদেরকে বিচ্ছিন্ন করে দি আমরা অনেক সময় এই আয়াত থেকে একটু বলতে পারি আমাদের স্ত্রীরা যদি সম্ভব হয় একটু খুঁজে দেখো তারা আল্লাহের আলোচনা করেছেন আচ্ছা কিন্তু তারাই কিন্তু একটা শর্ত আছে আল্লাহ বলছেন আয়সা কে দেখে আয়সা তোমাকে আমি একটা কথা বলতে চাই ছেলেরাও করে থাকেন না আল্লাহ নবী বললেন তোমার বাবা মার সাথে পরামর্শ না করে কিন্তু জবাব দেওয়া আল্লাহর কাছ থেকে আয়ত এসেছে তোমরা আমার সাধ্যের বেশি খাইতে পড়তে চাইলে আল্লাহ তোমাদেরকে এক ইন আল্লাহ আমরা এই আলোচনা শেষ করার চেষ্টা করবো আশা করি আপনারা সেটা দেখবেন এই কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আলমিন আসসালাম আলাইকুম বরহম লবরক